বাংলা মানবতা সমাধান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 ওয়া আলাহ আলহি ওয়া সাবি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে বিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব আমরা আল কোরআনের ওসিয়ত পর্যায়ে সুর আলকমানের ওসিয়তগুলো আলোচনা করছিলাম বিগত পর্বগুলোতে সতেরো নম্বর আয়াতের ওসিয়তগুলো আমরা পর্যালোচনা করেছি অধ্যয়ন করেছি সলাৎ কায়েম করা সৎ কাজে আদেশ করা অন্যায় থেকে নিষেধ করা সবর করা ইত্যাদি বিষয়গুলো আমরা দেখেছি সময়ত দর্শক পরবর্তী আয়তে আঠারো আয়তে লোকমানের ভাষায় আল্লাহ তালা বলছেন ওর খাদিম ফখর আল্লাহ জানিয়ে দিচ্ছেন লোকমান আলী ইসলাম তার পুত্রকে বললেন তুমি তোমার গাল মুখমণ্ডলকে বক্র করো না সংকুচিত করো না অহংকার ভরে মানুষের প্রতি দৃষ্টিপাত করো না মানুষের জন্য মানুষের সাথে অহংকারী আচরণ করো না ওলা আতম শিফিল আরদে মারা হয় দাপটে অহংকারে অতি উৎফুল্লতা নিয়ে অহংবোধ নিয়ে দুনিয়ার জমিনে তুমি চলো না কারণ আল্লাহ তালা অহংকারী আত্মগর্বী কোনো মানুষকে পছন্দ করেন ভালোবাসেন না সময় তো দর্শক আধুনিক জামানায় আধুনিক সভ্যতার মূল বিষয় হলো যে তুমিকে কত অহংকারী এবং কত শক্ত স্মার্ট দেখাবে আর ইসলামী সভ্যতার মূল হলো যে তুমি কত বিনয়ী তুমি সমাজের অন্য মানুষদের জন্য কত উদার কত সহানুভূতিশীল এটা তোমার আচরণে প্রকাশ পেতে হবে আর এজন্যই আধুনিক সভ্যতার প্রভাবে আমরা আমাদের সন্তানদেরকে আধুনিক পোশাক স্মার্ট স্মার্টনেসের নামে অহংকার আর চলাচলের ক্ষেত্রে অহংবোধ নিয়ে চলা নিজেকে প্রকাশ করার চেতনা নিয়ে চলা ইত্যাদিতে অভ্যস্ত করে তুলছি যেটা কোরআন করিমের নির্দেশের সম্পূর্ণ বিপরীত সময়ত দর্শক এখানে সবচেয়ে আগে যেটা লক্ষণীয় সেটা হলো পিতা তার সন্তানকে যে বিষয়গুলো শেখাবেন মাতা তার সন্তানকে যে বিষয়গুলো শেখাবেন তার অন্যতম একটা বিষয় পূর্ববর্তী বিষয়গুলোর পরে সুন্দর আচরণ মানুষের সাথে আচরণে বিনম্রতা অহংকারী আচরণ না করা অহংকারী আচরণের বিভিন্ন প্রকাশ আছে এগুলো আল্লাহ স্পষ্ট করে বিভিন্নভাবে বলে দিয়েছেন এ আয়াতে এর পরের আয়তেও আসছে এক্ষেত্রে ইসলামের মূল নীতি হল সুন্দর আচরণ সুন্দর ব্যবহার আল হুলকুল হাসান এটা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আবাদত আর এটা শ্রেষ্ঠবাদত কারণ এর দ্বারা সমাজের মানুষ উপকৃত হয় সমাজের মানুষ যখন সবাই ভালো আচরণ করেন তখন সমাজটা শান্তিপূর্ণ হোক সৌহার্দ্যপূর্ণ হয় আর যখন সমাজের মানুষ অহংকারী হন স্বার্থপর হন তখন সমাজটা ক্রমান্বয়ে ক্ষতির দিকে যেতে থাকে এজন্য অহংকারী স্বার্থপরদের ব্যাপারে আল্লাহ তালা একটা বিবরণ দিয়েছেন সুরান এসাই যে ব্যক্তি অহংকারী আত্মগৌরব প্রকাশ করে আত্মরম্ভী আল্লাহ তালা তাকে পছন্দ করেন না কারণ তাদের এই অহংকার এবং আত্মপ্রকাশের সাথে অবিচ্ছেদ্যভাবে আর বিষয় আছে তাহলে স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা আল্লা দিনা ইয়াবো খালুনা মরুন না আহমুল্লাহলি অহংকারী হওয়ার অর্থই স্বার্থপর হওয়া যারা কৃপণতা করে নিজের বিলাসিতায় অনেক খরচ করে নিজের বিলাসিতার জন্য অনেক টাকার গাড়ি বিমান বিলাসিতা অ্যাপার্টমেন্ট বাড়ি তারা করে কিন্তু মানুষের দেওয়ার ব্যাপারে তারা কৃপণ ও মরুন না সাবেল বখলি এই স্বার্থপর অসভ্য সভ্যতাই তারা মানুষদেরকে শিক্ষা দেয় মানুষদেরকে শেখায় কিভাবে বিলাসী হতে হবে কিভাবে কাউকে টাকা না দিয়ে নিজের কুক্ষিগত করে বিলাসিতা বাড়ানো যাবে যেটা আমরা বর্তমান সভ্যতায় দেখছি আমরা ক্রমেই ক্রমেই আমরা ভোগবাদী বিলাসী হয়ে যাচ্ছি আমাদের সভ্যতার আধুনিক সভ্যতার বিভিন্ন দিক একই অনুভূতি প্রকাশ করছে মরুনা না সাবেল বোকল ও এক তুমুন আমা আ তাহমুল্লাহ ফদরি এবং আল্লাহ তাদের যত নামত দিয়েছেন এগুলো গোপন রাখার চেষ্টা করে মানুষ যেন না জানে আত্মীয় স্বজন না জানে সমাজ দর্শক এই কীরপনতা আত্মকেন্দ্রিকতা আমাদের সভ্যতার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কীভাবে দেখেন আমরা আধুনিক সভ্যতায় যত আনন্দ উৎসব করি সব কিন্তু ভোগমুখী ইসলাম আনন্দকে সমাজমুখী করেছিল আমরা ঈদুল ঈদ উল ফিত্র যখন আনন্দ করি আল্লাহ একবার ঈদুল ফিত্র ঈদুল আজহাই মুসলিম উম্মা আনন্দ করতে যে একটা আনন্দ উৎসবে প্রতিটি মুসলমান যত টাকা দরিদ্রদের জন্য ব্যয় করেন সমাজের মানুষদের জন্য ব্যয় করেন আর কোনো সভ্যতায় কোনো ধর্মে এত ব্যয়ের কোন নমুনা নেই কেন যে আমি ঘরে আনন্দ করতাম এটা হয়তো ব্যক্তিগত সামাজিক আনন্দ করছি সমাজের অনেক মানুষ আমার আনন্দ দেখবে আনন্দে অংশ নিতে পারবে না এর অমানবিক আচরণ কিছুই হতে পারে না তাই আল্লা তালা দুটো ইদুল ঈদুল আমাদের দায়িত্ব দিয়েছেন আদায় জাকাতাংশ সময়ে সাদাকাতুল ফিতরে আদায় করি গরিব দুঃখী অসহায় যারা সমাজে বঞ্চিত আছেন তারা আনন্দের শরিক হতে পারছেন কিনা অন্তত একদিনের জন্য হাসি মুখে তারা আনন্দ করতে পারছেন কিনা এটা নিশ্চিত করার পরেই আমরা নিজেরা আনন্দ শুরু করি সম্বন্ধ দর্শক আপনারা হয়তো বলবেন যে অনেক সমাজে তো গরিব দুঃখী নেই না এটা ঠিক নয় যত সভ্য সুসভ্য সমাজ আছে যত অর্থনীতিতে উন্নত সমাজ আমরা দেখি সব সমাজেই আশেপাশে অসহায় মানুষ আছে রাস্তায় ঘুমানো মানুষ আছে চাকরিহীন মানুষ আছে হয়তো একেবারে না খেয়ে মরছে না বেশি অসুখ হলে হাসপাতালে চিকিৎসাটা পাবে কিন্তু আনন্দে অংশ নেওয়ার মতো যোগ্যতা নেই এরকম মানুষ বিলিয়নিয়ার ধ্বনির পাশে আশেপাশে খুঁজলেই আমরা পাব। আর এজন্যই ইসলাম আমাদেরকে শিখিয়েছে দেও বেশি ভোগ করো কম আর আধুনিক সভ্যতা শেখাচ্ছে ভোগ করো দেওয়ার চিন্তা তোমার মাথায় থাকার প্রয়োজন নেই আর এজন্যই দেখেন আমরা আমাদের সমাজে যে সকল আনন্দ উৎসব এখন করি ব্যক্তিগত বা সামাজিক আমরা অনেক সময় পহেলা বৈশাখে আনন্দ করি শুধু ভোগবাদিতা কখনোই ত্যাগের কথা ঠিক বিভিন্ন আনন্দ এমনকি বিবাহ সাধিতে যেখানে রসল সাল্লাম বলেছেন করা সবচেয়ে নোংরা কৃষ্ট ওলিমা বিবাহের অনুষ্ঠান বন্য অন্য যে কোনো খানাপিনার আয়োজন সামাজিক অনুষ্ঠান যেখানে বড়ো লোকদের বাছাই করে দেওয়া দেওয়া হয় গরিবদের বঞ্চিত করা হয় বর্তমান সময়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলো এমনই করে ফেলেছি অর্থাৎ বর্তমান সভ্যতার ভিত্তি হল যে আমরা আত্মকেন্দ্রিক নিজের আনন্দ ভোগ বুঝি অন্য মানুষ সবাই মরে গেলে আমাদের কিছু আসে যায় না এটা কখনো প্রকট হয়ে যায় যেটা আমরা বর্তমানে দেখতে পাই হয়তো একটা দেশ অনেক টাকার অস্ত্র তৈরি করছে পাশে আরেকটা দেশের মানুষ শুধু খাওয়ার অভয় মারা যাচ্ছে দুর্ভিক্ষে মারা যাচ্ছে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে না বর্তমান যুগে এই আত্মকেন্দ্রিকতার যুগে অহং বোধ প্রকাশ অহংকারে সভ্যতার যুগে আমরা অস্ত্রের জন্য ক্ষমতার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য বিশ্বের মানুষদেরকে অধীন পরাধীন করে রাখার জন্য যত সম্পদ ব্যয় করি এর শতভাগের এক ভাগ সম্পদও মানুষের কল্যাণে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য দারিদ্র বিমেচনে ব্যয় করছি না দারিদ্র বিমেচনে যেটা করছি সেটাও কিন্তু কৃপণতারই ফল অর্থাৎ আমরা তাদের কিছু দিচ্ছি তার বিনিময়ে বেশি করে তাদের কাছে নিচ্ছি আমরা বড় লোক হচ্ছি তারা কিছু হোক আর না হোক তো এভাবেই যেহেতু অহংকার স্বার্থপরতা অহংবদের আধিক্য মানুষকে আ। কেন্দ্রিক করে স্বার্থপর করে ভোগবাদী করে সমাজ থেকে বিমুখ করে এজন্য আল্লাহ তালা অহংকারকে অহংকারের প্রকাশকে অত্যন্ত ঘৃণা করে মানুষকে সমাজমুখী বানানোর জন্য বিনম্রতা বিনয় এবং অহংকার মুক্ত হওয়ার কোনো বিকল্প নেই এ কারণেই আল্লাহালা কোন অহংকারী আত্মকেন্দ্রিক মানুষকে পছন্দ করেন না যারা নিজেরা ভোগ করে ব্যয় করে না অন্যান্য মানুষদেরকে এই ভোগবাদিতা শিক্ষা দেয় ব্যয় করতে নিষেধ করে আত্মকেন্দ্রিক শিক্ষা দেয় আল্লাহ তাদেরকে যত নিয়ে আমদ দিয়েছেন এগুলো গোপন রাখতে চায়। সমানত দর্শক এই ভোগবাদিতা আত্মকেন্দ্রিকতা বিভিন্ন কারণে তৈরি হয় আর এটা দূর করার মূলনীতি আল্লাহ কোরআন করিমে রসুল হাদির শরীফ আমাদেরকে শিখিয়েছেন কোরআন করিমে আমরা কারুনের গল্প থেকে এই ভোগবাদিতা আত্মকেন্দ্রিতা কেন্দ্রিকতার কিছু নমুনা পাই বিরতির পরে আমরা তা আলোচনা শুরু করবো ইনশা আল্লাহ এখন যাচ্ছে একটু বিরতিতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আমি আপনারা দেখছেন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore pratiryog pratibar ratra 9 tay aapno samprochar shokal 10:30 tay bangladesh <laughs> e pstv banglay <laughs> mr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 পরবর্তী অনুষ্ঠান সম্মানিত দর্শক এই অহংকার ভোগবাদিতা আত্মকেন্দ্রিকতা কেন সৃষ্টি হয় এটার নমুনা আমরা কারুনের ঘটনায় পাই যা কোরআন ক্যারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোরআন বলছেন ان قارون كان من قوم موسى فبغي عليهم واتيناه من الكنوز ما انما مفاتحه لتنؤ بالعصبة اول القوة اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الاخرة ولا تنس نصيبك من الدنيا واحسن كما احسن الله اليك الله تعالى بيستارت আলোচনা করেছেন আমরা শুরু আয়াতগুলোতে আল্লাহ কি বলছেন তার ব্যাখ্যা তার তর্জমা আল্লাহতালা বলছেন কারণ ছিল মৌসা আলি ইসাল্লাম এর বংশের একজন সে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদের সিন্ধুকগুলোর বাক্সগুলোর চাবি বহন করতে একটা শক্তিশালী বাহিনী রাখত সময় দর্শক আমরা বর্তমান সময়ে এটা বুঝতে পারি না কারণ বর্তমানে তো ব্যাঙ্কে সব টাকা থাকে আর টাকা তো ওজন থাকে না নগদ টাকায় ব্যাংকে রেখে দিলে হয়ে গেল অথবা ক্রেডিট কার্ডের ভিতরেই থাকলো কিন্তু অতীত যুগে তো তা ছিল না অতীত যুগে টাকা শোনা বা রোপা বা সম্পদ হিসেবে থাকতো এই সম্পদটা একটা নির্ধারিত বাক্সে বা সিন্ধুকে রাখা হতো এত সম্পদ তার ছিল যে এই সম্পদ সংরক্ষণের জন্য অনেক বাক্স ছিল অনেক চাবি ছিল একটা বিশাল বাহিনী সে সম্পদগুলো সংরক্ষণ করতো সমাজে অনেক ধনী সমাজের ভালো মানুষেরা তাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে আসতেন ঈদ কা তার কম তাকে লা লাফরা তুমি অহংকারী হও না অহংকারে উচ্ছ্বসিত আচরণ করো আত্মরম্বিতায় আক্রান্ত হয়েও না তোমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে তুমি মহা খুশি এরকম হই না আল্লাহ আল্লাতালা এই অহংকার প্রকাশকারী আনন্দ যেটা এটাকে পছন্দ করেন না যারা অহংকার পর্যায়ের আনন্দে লিপ্ত হয় আল্লাহ তালা তাদের ভালোবাসেন এরপরে তারা বললেন ফিমা বললেন্লাহ আখেরা তোমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এত সম্পদ দিয়েছেন এটা তুমি কি করবে এটা দিয়ে আখেরাত কেনার চেষ্টা করো দুনিয়া আর দুনিয়ায় তোমার যে কিছু তবে এটা তোমাকে আল্লাহ দিয়েছেন তো তোমার আখেরাতের জীবনকে ক্রয় করার জন্য কাজেই তুমি আখেরাতের জন্য সম্পদ ব্যয় করো আর তুমি মানুষদের কল্যাণ করো যেভাবে আল্লাহ তোমার কল্যাণ করেছেন মানুষদের উপকার করো যেভাবে আল্লাহ তোমার উপকার করেছে সমাজ দর্শক এই সব চেতনার মূল হলো আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আমার না আল্লাহ না দিলে পারতেন আল্লাহ যেহেতু আমি আল্লাহর বান্দাদের দেব আল্লাহর বান্দাদের দেওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করব। আমি অবশ্যই উপভোগ করব আমি অর্জন করেছি আল্লাহ আমাকে দিয়েছেন আমার বাড়ি প্রয়োজন সবই ব্যবহার করবো দুনিয়া দুনিয়ার যে অংশ আমি ভুলে যাব না তবে মূল চেতনা হলো আল্লাহ দিয়েছেন আমি না কিন্তু এই চেতনা যখন নষ্ট হয়ে গেল তখনই বিপদ শুরু হলো আল্লাহ বললেন কারুন এই ওয়াজ নসিহতের উত্তর কী দিলাম তোমরা কি বলো আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে এটা তো আমার যোগ্যতা জ্ঞান মেধা পরিশ্রম অর্জন করেছি সমান্ত দর্শক এটাই হলো সকল অহংকার সকল বিপর্যয় ধ্বংসের মূল কারণকে আল্লাহ ধ্বংস করেছিলেন বিস্তারিত বিবরণ এখানে এসে সুরাকাছ আছে শেষে এসেছে আমরা এখন বিস্তারিত ওটা বলতে গেলে এই অহংকার করোনা বিনয় হওয়া বিষয়টা হয়তো অনেকটা হারিয়ে যাবে কাজে এ গল্প আমরা লম্বা করব না কারণ যখন রাস্তাঘাটে যেতো সমাজের দুর্বল ইমানদার মানুষেরা বলতো আহা কারণের মতো সম্পদ যদি আমরা অর্জন করতে পারতাম কারণ কত সৌভাগ্যবান সমাজের আলেমগণ দায়ীগণ বলতেন এসব কথা বলো না সম্পদ সব নয় সব ভালো যার শেষ ভালো আল্লাহর কাছে ইমান নিয়ামত চাও এরপর একসময় আল্লাহ কারণকে ধ্বংস করে দিলেন মাটির নিচে সম্পদ শো চলে গেল যারা আগে কারুনের মতো সম্পদ তো তারা বলল সর্বনাশ সম্পদ তো শুধু আনন্দই না ধ্বংস নিয়ে আসে আল্লাহ বাসিয়ে যে আল্লাহ আমাদের সম্পদ দেয়নি সম্বন্ধে দর্শক কিন্তু মূল বিষয়টা কি অহংকার আসে কোথা থেকে যখনই আল্লাহর দেওয়া নেয়ামত আমরা নিজের অর্জন মনে করি আল্লাহ তালা কোরআন করে অন্য জায়গায় বলেছেন এই জামা ইনসালাম দরুন আনা যখন মানুষের কোনো বিপদ হয় আমাকে ডাকে আল্লাহ বিপদ থেকে তরিয়ে দাও পরীক্ষার আগে ডাকি বিবাহের আগে ডাকে চাকরি নেই ডাকে নির্বাচনের আগে যে তার জন্য কত ডাকা টাকি করি যে কোন সমস্যায় আমরা আল্লাহকে ডাকি ইমানদারদের অবস্থা মিন্না তুমি এদে খাওয়াল না হ্যাঁ এরপর যখন আমি তাকে কোনো নিয়ামত দিই আমার পক্ষ থেকে তখন বলে এটা তো আমার যোগ্যতায় অর্জন করেছি অর্থাৎ পরীক্ষার আগে আল্লাহকে ডেকেছিলাম পরীক্ষার পরে বলি আমার ছেলে কত পড়া পড়েছিল আমি কি পড়া পড়েছি নির্বাচনের আগে আল্লাহকে ডেকেছিলাম নির্বাচনের পরে নিজের যোগ্যতায় জিতেছি ব্যবসার আগে কত আল্লাহকে ডেকেছি এখন সফলতায় শুধু নিজের যোগ্যতার গৌরব করি এভাবেই এবং এভাবেই আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম যখন আল্লাহ দিলেন ভুলে গেলাম যে আল্লাহ দিয়েছেন আমি আমার যোগ্যতার গল্প করি আমার ভিতরে চেতনে অবচেতনে এটা একেবারে গভীর হয়ে যায় যে আমার অর্জন আমার যোগ্যতার অর্জন আল্লাহ তারা বলছেন এটা তো ফেতনা তোমাদের পরীক্ষা এই কথা বলে আগের লোকেরাও ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হবে সময়তো দর্শক তাহলে অহংকারের উৎপত্তি কথা থেকে অহংকারের উৎপত্তি হলো আল্লাহর দেয়া নেমতকে নিজের বলে মনে করা নিজের অর্জন বলে মনে করা আল্লাহর দেওয়া দান বলে যদি মনে করতে পারি সচেতন হতে পারি তাহলেই অহংকার থেকে মুক্ত হতে পারবো সময়ত দর্শক তার আগে আমরা অহংকার সহ এই যে মানুষের আচরণ বিষয়ক মূল চেতনা যেটা সৌর আোকমানের এই আয়াত এবং পরবর্তী আয়াতে এসেছে সৌরা ইসরায়ে আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন করিমের বিভিন্ন জায়গায় বলেছেন মূল বিষয়টা হল যে আল খুলকুল হাসান মানুষের সাথে ভালো আচরণ করা ভালো আচরণের ভিতরে বিনয় ভালো আচরণের ভিতরে ধৈর্য ভালো আচরণের ভিতরে কথা শোনা মনোযোগ দিয়ে ভালো আচরণের ভিতরে মানুষকে সম্মান করা আর ভালো আচরণের বিপরীত হল অহংকার করা মানুষের সাথে অহংকারী আচরণ করা নিজের ভিতরে আত্মগৌরব থাকা নিজের মত নিজের চিন্তা নিজের জ্ঞানকে বড়ো মনে করা অন্য কাউকে হেয় মনে করা এই সব মিলিয়ে হলো ভালো আচরণ খারাপ আচরণ অহংকার যার অন্যতম দিক আর এ বিষয়ে ইসলামের মূলনীতিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা নিজেরা এটা পালন করি এবং আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে লোকমান আলী ইসলাম যেভাবে নসিহত দিয়ে কাছে টেনে সাথে রেখে সময় দিয়ে তা সন্তানকে শেখাচ্ছেন এভাবে আমাদের সন্তানদেরকে শেখাতে থাকি সমান্ত দর্শক রাসল সাল আলী আসসালাম বলছেন আজ কালো মিন হোসেন হলুক ও ইন্না সাহেবা হসেনি হসেনা সহাইমিআল কায়ম আল্লাহ রসুল সাল্লাসম বলছেন কেয়ামতের দিন মানুষের নেকির আমল নামায় সবচেয়ে ভারী যে আমলটা থাকবে সেটা হলো মানুষের সাথে সুন্দর আচরণ আর সুন্দর আচরণের মাধ্যমে একজন মানুষ সারা তাহাজ আদায় করা সারাদিন নফল সিয়াম আদায় করার মতো এত বড় মর্যাদা আল্লাহ তাল কাছে অর্জন করে ফেলতে এর বিভিন্ন দিক আছে রসল সাল্লা সালাম অন্য হাদিসে বলছেন মন তারাকাল মেরো অহুয়া খেয়াল বুনিয়া বাইতুন বায়তুন ফিরা বদলি জানা অমন তারাকাল মেরো অহুয়া মহিক বুনিয়ালহো বাই তুন ফি ওসতেল জাননা হাসুনা হু বুনিয়াল আল্লাহ রসো যদি কেউ বিতর্ক পরিত্যাগ করে নিজে ভুল তথ্যের উপর আছে বুঝতে পেরে বিতর্ক ছেড়ে দিল আল্লাহ তা তার জন্য জান্নাতের পাদদেশে একটা বাড়ি বানিয়ে রাখবেন কারণ কি সমাজে আমরা খুব বিতর্ক করি ছোট কাটো জানা অজানা রাজনীতি নিয়ে আবহাওয়া নিয়ে খেলাধুলো নিয়ে একজন আরেকজনের সাথে বিতর্কে লিপ্ত হয়। আর বিতর্ক আমাদের অশোভন আচরণের একটা দরজা খুলে দেয় কারণ বিতর্ক অর্থ নিজে একটা মত গ্রহণ করেছি এটাকে যে কোনোভাবে মানে জিতিয়ে নেওয়ার চেষ্টা করা আর এতে আমাদের অশোভন আচরণ প্রকাশ পেয়ে যাবেই আর এই জন্য রসুল্লা ইসলাম বলছেন একজন বিতর্ক শুরু হয়েছে বুঝে ফেলেছে তার মতটা ভুল হয়তো কাজ জোরে জিতানো যাবে বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু সে ছেড়ে দিলো অর্থাৎ অশোভন আচরণের দরজাটা বন্ধ করলো আল্লাহ খুশি হলেন তার এই নেকামলের বিনিময়ে তার জন্য জান্নাতের পাদেষে একটা বাড়ি বানিয়ে দেব যদি কেউ নিজের মতটা সঠিক নিশ্চিত বিতর্ক ছেড়ে দিল বিতর্ক কোনো কল্যাণ বই আনে না ধর্মীয় ব্যাপারে অন্যান্য ব্যাপারে বিশেষ করে ধর্মীয় ব্যাপারে আমরা বিতর্ক করি হয়তো আমরা জানি আমার মতটা ঠিক কিন্তু বিতর্ক তো না। বিতর্ক আর আলোচনার মৌলিক একটা পার্থক্য আছে বিতর্ক হল আমি আমার মত নিছি, আপনি আপনার মত নিয়েছেন দুজনে প্রত্যেকে নিজের মত জয়ী করার চেষ্টা করছি আর আলোচনা হল আমরা কেউ নির্দিষ্ট মত গ্রহণ করিনি উভয়ে আলোচনা করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি সত্য উদ্ঘাটনের আলোচনা মুমেনের দায়িত্ব এটাই ইমানের বড় দাবি কিন্তু বিতর্ক নয় বিতর্ক পরিহার করাটাই শোভন চরিত্রের একটা প্রকাশ আর এর জন্য রসুল কি বলছেন যে ব্যক্তি নিজের মতটা সঠিক জেনেও বিতর্ক করে কোনো লাভ হবে না সঠিক প্রকাশ করলেও তো গ্রহণ করবে না কি দরকার আছে রসুল বলছেন বিতর্কের সময়ে বিতর্ক করার সুযোগ আছে আমার মত ঠিক এটা আমি নিশ্চিত জানি তারপরেও যে বিতর্ক পরিত্যাগ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যখানে মাঝখানে একটা বাড়ি বানিয়ে রাখবেন আর অমান হাসুনা খুল বাইতান ফি আও কামা যে ব্যক্তি সামগ্রিক শোভন আচরণ সুন্দর আচরণ অর্জন করল মানুষের সাথে ভালো আচরণ করে আচরণে কাউকে কষ্ট দেয় না মানুষের দেয়া কষ্ট সম্ভব সহ্য করে এই আচরণ যে অর্জন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি বানিয়ে রাখবেন সময়ত দর্শক শোভন আচরণ এটা মুমেনের অন্যতম পরিচয় আর এ বিষয়ে আরও অনেক আলোচনা আমাদের প্রয়োজন এ পর্বে আর আমরা সময় পাচ্ছি না এই এখানেই শেষ করছি এ পর্ব পরবর্তী পর্বে আল্লাহ তালা তৌফিক দিলে বাঁচিয়ে রাখলে আমরা আরও আলোচনা করব। ততদিন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভালো রাখুন তার দিনের উপরে রাখুন এই আশা এবং দোয়া করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ওসলাল্লাহ আল্লাহ মোহাম্মদিনবীল উম্মি ওয়াল আলহি وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> সো হাশ্রি হল রো হলিয়াও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 उ राउ बार्मिंग नम्बर शून्य কাজ করি দিনে আর রাতে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 প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায়